وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا و نشهد ان سيدنا و سندنا وحبيبا وحبيبا ربنا وتبيبا وتبيبا قلوبنا اولانا ومولانا محمد نعبده ورسوله الذي ارسله الى كافة لل ناسيبا بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فتذوه وما نهاكم عنه فانتهو وقال رسول الله صلى الله عليه وسلم طبب إلي من دنياكم سلاس বার কল হাওয়া কুমপিল কোরআন কুমবিল হকি হে আবুদর আজ্বায় বেলা চমকতা তে রোজা কি মন্দ সলামত রে তে রোজা কি জালি উম্ম হ বড়ে উম এজানে মদিনা মে নাম শুমার হাজার বার তুঝে আয়ে মদিনাওয়ে মদা হস کر بھی نہ تجھ سے میں জুদা হলা গলা ভি কছপদ জমালি হসুন খিস তহবুব কে আরো শবাহ আয়া হো হকি তুস কর দে সূরত লে গলোলা কমালি কশফত জমালি হসুন খিস মুঝে কোালু মুসাফির সো আ হাকিম রা রবিসি ওম্রীল তাম্মি মালাই নাবি একটি আয়াত এবং লম্বা একটি হাদিসের পদ অংশ পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার ইল্লা ই গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম আল্লাহর মুবি বলেছেন হে আমার সাহাবিরা পৃথিবীর ভিতরে তিনটি জিনিসের ভালোবাসা আল্লাহ রব্বুল আলমে আমার অন্তরে ঢেলে দিয়েছেন এক নাম্বার সুগন্ধি নাম্বার দুই মহিলা মহিলার ভালোবাসা নাম্বার তিন নামাজ আমার কাছে অত্যন্ত মোহাম্মত রস্কু উপস্থিত সাহাবিদের মধ্যে হজরত আবুবক সিদ্দিক রাজি আল্লাহু বলেছেন আমার কাছেও তিনটা জিনিস এই দুনিয়ার মধ্যে সর্বাধিক প্রিয় এক নাম্বার আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা আমার সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করা নাম্বার দুই আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা নাম্বার তিন আপনার বিবাহে আমার কন্যা থাকা এই নিয়ে আমি গত সপ্তাহে আপনার যারা ছিলেন আলোচনা করেছিলাম যে পাত্র যদি হয় তখন মের বাপে স্বেচ্ছায় প্রস্তাব দেওয়া এটা হচ্ছে মজলিশে উপস্থিত ছিলেন ওসমান রজি আল্লাহ বলেছেন হ্যাঁ আবু বকর তুমি সত্যিই আমার কাছেও এই পৃথিবীর ভিতরে তিনটা জিনিস সর্বাধিক প্রিয় এক নাম্বার সৎকাজের আদেশ নাম্বার দুই অসৎ থেকে বাধা প্রদান নাম্বার তিন পুরাতন কাপড় পরিধান করা তোমর রাজি অর্ধজাহানের খিফে ছিলেন তথাপি তিনার গায়ে যে জামাটি ছিল একজন সাহাবি বলেছেন আমি নিজে গণনা করে দেখেছি ওনার ওই জামাতে সতেরটি তালে ছিল সতেরটি তালে ওসমান রাজিয়া হুতাল হুসে মজলিশ উপস্থিত ছিলেন তিনি বললেন হে অমর তুমি সত্যি বলেছ আমার কাছেও এই পৃথিবীর ভিতরে তিনটে জিনিস সর্বাধিক প্রিয় এক নাম্বার ক্ষুধার্তকে খানা খাওয়ানো ক্ষুদার্তকে খানা খাওয়ানো নাম্বার দুই বস্ত্রহীনকে বস্ত্র দান করা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম নাম্বার তিন কোরআনে ফির তেলাওয়া এই তিনটা জিনিস আমার কাছে সর্বাধিক প্রিয় এ নিয়েও আমি গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছিলাম হজরত আলী রাজিয়াল ছিলেন তিনি বলেছেন হে ওমর ওসমান তুমি সত্যিই বলেছ আমার কাছেও এই পৃথিবীর ভিতরের তিনটা জিনিসে আমি সবচাইতে বেশি ভালোবাসি তিনটা জিনিসকে এক নাম্বার মেহমানের খেদমত এক নাম্বার কি মেহমানের খেদমত এটা আমার কাছে সর্বাধিক প্রিয় কারণ এক্রামিউমিনাল ইমান আদেশের মধ্যে আছে নবী বলেছেন তোমরা যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এনেছো তোমরা যেন মেহমানকে সম্মান করো মেহমানকে সম্মান করা এটা ইমানের অন্যতম একটি আলামত একরাম জয়ুফ মিলাল ইমান নাম্বার দুই গরমের দিনে রোজা রাখা গরমের দিনে রোজা রাখা এটাও আমার কাছে সর্বাধিক প্রিয় নাম্বার তিন দুশ্মনের উপর তলোয়ার চালানো দুশ্মনের উপর তলোয়ার চালানো এটাও আমার কাছে সবচাইতে বেশি কি প্রিয় কথাগুলি শুধু কাঞ্চিগুলো হবে না সাবেকরাম যে জিনিসগুলোকে ভালোবেসেছেন নবী এই সমস্ত বস্তুগুলোকে ভালোবেসেছেন আমরাও যদি ওদের সত্তর শরীর দাবি করি আমরাও ওদের ভালোবাসার বস্তুগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে কথা বুঝেন কিনা আলি রাজুল্লাহ তালা আমি ভালোবাসতেন মেহমান খ্যাদমত করা মেহমান আসলে আমরা যথাসম্ভব মেহমানের খ্যাদমত করার চেষ্টা করবো মেহমানকে নিজের উপর চাপ মনে না করি আজকে আসছে আমার খরচ বাড়াই দিল না এই ধরনের মন্তব্য না করি মেহমানের মধ্যে আপনি মেহমানের হেদমত করবেন এটা হচ্ছে সাহাবা গরমের দিনের রোজা রাখা আমরা কিছু অবশ্যই পাই গরমের রোজা কাছে কষ্ট হলেও আমরা অনেকের কাছে খুব ভালো লাগে জিনিসটা নাম্বার তিন দুশ্মন উপর তলোয়ার চালানো হজর জিবিল আল্লাহর নবীর দরবারে সে বলেছেন ইয়ার রসুল আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়ে বলেছেন এই কথা বলতে বলেছেন যে আমার কাছেও তিনটে জিনিস বেশি প্রিয় আমি কি বলবো ইয়ার রসুল আমার কাছে কোন তিনটি জিনিস বেশি প্রিয় তখন আল্লাহ নবী বলেছেন হ্যাঁ বলো জিব্রিল তোমার কাছেও কোন তিনটি জিনিস বেশি প্রিয় তুমি বলো তখন আলোক জিব্রিল আলাহি সাল্লা সাল্লাম বলেছেন ইয়ার রসুল্লাহ আমি যদি মানুষের মধ্যে হতাম তাহলে যে তিনটা জিনিসকে আমি বেশি ভালোবাসতাম তার মধ্যে এক নাম্বার হচ্ছে পথ হারাদেরকে পথের সন্ধান দেয়া পথ পথের কথা বুঝতেছে না আমার পথ কি দেওয়া পথের আমি আসলে শারীরিকভাবে অসুস্থ কথা না বলার ইচ্ছা থাকলেও কিছু বলার বলতে হয় বাধ্য বাধ্যতামূলক কোনো কিছু কথা বলতেছি খেয়াল করেছিলাম জিব্রিল আলাই সালামের তিন জিনিসের মধ্যে এক জিনিস কি পথ হার তাহলে তার পথ হারা পথ হারা ওদেরকে আমরা পথের সন্ধান দেবো জুড়িয়ে আল্লাহ পথ ওদেরকে দেখিয়ে দিব। মসজিদ মাদ্রাসা দেখিয়ে দিব। তা আমরা চিনিয়ে দিব। পথ মধুর জন্য দরদ আমি ফায়সা কোর্ না তো আজকে লিখে তাপি খা কুরা মি তা বেগমা শুধ মানি গে হরচে খা মিটা বজুদ ইদন চিস ইসা নীতা দরগমে হাম সায়গা আসামে নজ দে দর বা তুমি গাছ হতে পারো তুমি কুতুব হতে পারো বড় একজন হাই লেভেলের মানুষ হতে পারো কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না প্রকৃত মানুষ তখনই হবে যখন একজন পথ হারাকে তুমি পথের কি দিবে হাজারো লোক আছে আমরা হয়তো ইতস্ত করি ওদের কাছে যাই না না আমি নামাজ পড়বো একা কেন পড়বো পাশের দোকানদারকে আমি ডেকে নিয়ে আসি বাড়িতে আসি একা কেন নামাজ পড়তে যাবো পাশের ঘর ঘরওয়ালাদেরকে আমি ডেকে নিয়ে আসবে কথার সন্ধান দেওয়া আল্লাহাক বলেছেন ওই ব্যক্তির কথা থেকে কার কথার সুন্দর হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে কি করে ডাকে এবং নিজেও সৎ আমল করে আছে আল্লাপাক যদি তোমার দ্বারা একজন মানুষকে হেদায়ত দেয় তোমার উচিলায় যদি আল্লাপাক একজন মানুষকে হেদায়ত দেয় এটা তোমার জন্য অনেকগুলো লাল উঁট থেকেও বেশি উত্তম হবে লাল উঁট এটা আরবের প্রিয় সম্পদ ছিল আরববাসীদের তোমার কারণে যদি আল্লাহাক একজন মানুষকে হেদায়ত দেয় এ সব সময় মানুষের হেদায়তের ফিকির করতে হবে দাড়ি বুনতে হবে এতে বিশ্বস্তেমা আসতে আগামী শুক্রবার শনিবার রোববার অনেকে আছে অত যাওয়ার ইচ্ছে আছে কিন্তু ওদের কাছে টাকা নাই। আমি যদি খবর পাই যে লোকটা টাকার কারো দিতে পারতেছে না তা আমার হক হবে কি আমি কিছু টাকা দিয়ে হইলেও আর্থিক সহযোগিতা করিয়ে হইলেও আমি ওই লোকটাকে কি করা আল্লাহর পথে পাওয়ার পরটা আমি তাকে দেখিয়ে দেওয়া হজত মুসা আল্লাহ সালাতাম একদা আল্লাহ ফাকিম বলেছেন আল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় ওদেরকে আপনি কি দিবেন কথা বুঝতেছেন যারা আল্লাহর পথে মানুষকে কি দেয় দাওয়াত দেয় ওদেরকে আপনি কি দিবেন তখন আল্লাহ বলেছেন শুনো যারা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয় ওদের প্রত্যেকটি কথার পরিবর্তে আমি আল্লাহ এক বছরের অবাদতের সাবাব তাদের আমল্লা মালিক প্রত্যেকটি কথা অন্য কিছু না একটা কথা বলছেন যে যাও আচ্ছা নামাজ করো রোজা রাখো এক বছরের আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় যারা বের হবে তাদের দেহের মধ্যে একটি মাছির মাথা পরিমাণ ও গুণা থাকবে না আল্লাহ রাস্তায় বের হওয়ার সাথে সাথে আল্লাহ রব্দুল আলামী নজুর জীবনের গুণা কি করেছেন ভাই হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাহ আলহাম বলেছেন এক মুহূর্ত আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ বের হয় সত্তর বছরের অ্যাবাদত থেকেও বেশি সাবাব তারা লেখা বিশাল একটা সুযোগ আমাদের জন্য এসে গেছে বিশ্ব ইজতেমা আল্লাহ পাক আমাদের কোফাল খুলেছে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ অনেক কষ্ট করে আসে আমাদের একবার নাগালের ভিতরে বিশ্ব ইজতেমা নিজেও যাব দলবদ্ধভাবে যাব এবং যাদের কাছে আর্থিক সংকট আছে আর্থিক ইয়ের কারণে সংকটে যা যদি বাড়তেছে না আমি আমার সাধ্য মতো চেষ্টা আল্লাহ এক আলেমকে একজনে প্রশ্ন করেছি যে হুজুর তাবলি গেলারা যে কথার সাথে বলে যে এক টাকা খরচ করলে উনপঞ্চাশ একবার সোহান আল্লাহ বলে সাত শতবার সোহান আল্লাহ বলা এরা এত স্বাভাব কোথায় পেছে তখন ওই আল্লাহওয়ালা উত্তর দেখো এরা তো কম বলে এরা তো কি বলে এরা তো কম বলে এটা এমন এক রাস্তা এমন এক পথ প্রত্যেকটি নিঃশ্বাসে তার আমলাম এক লেখা এরা তো কম বলতেছে আমাদেরও অনেকদিনে প্রশ্ন এরা শুধু ফজিলতের কথা বলে মাসলা মশাইল এরা কম বলে আপনারা বলেন তো এই যে জনসাধারণ তাবলিগে যায় মাসলা মাসাইল এরা কিভাবে বলবে আপনারা বলেন তো মাতলা মশাই বলা কি এত সহজ এদের জন্য কিছু এলএম শিক্ষা করা লাগে কিনা তো তাবলিগের ভাইরা গ্রাম্য মানুষ তাবলিগে যায় আপনারা বলেন এরা কিসের মাতালা বলবে এদেরকে তো মশালা বলার অধিকার আল্লাহ দেয় নাই যে এরা কিসের মাথালা বলবে ফজিলতের কথা যদি সাধারণত মানুষ শুনে তখন মানুষ ওই কাজের প্রতি কি হয় উদ্বুদ্ধ হয় মানুষের আগ্রহ বাড়ে এজন্য ওরা ফজিলতের কথা বলে আর মাসালাকে তো তারা অস্বীকার করে না আমাদের দেশে যারা টাইলস মিস্তুরি ওরা টাইলস লাগাইতে পারে আর অন্য কিছু জানে না তারা বিদ্যুৎ মেস্তুরি ওরা বিদ্যুতের ফিডিং করতে পারে অন্য কিছু জানে না দুনিয়াতে তো এক ডিফার্ডের জন্য এক লোক অন্য ঠিক ইসলামের ব্যাপারেও কেউ ধুমা পড়াতে পারে কেউ পারে না কেউ ওয়াস করতে পারে কেউ পারে না কেউ ফজিলতের বয়ান কথা বলতে পারে অন্য কিছু পারে না কেউ মাসালা মাসালের বয়ান করতে পারে অন্য কিছু পারে না ইসলামের ব্যাপারেও এভাবে কি ডিবেট ভিন্ন আছে তো তাবলিকের লোক সাধারণ মানুষ এরা মাস্লা কি বয়ান করবে বলে যাই হোক আমার বাইরে জিবরিল আলাহ সালাদুয়াসালাম বলেছেন রসুলাল্লাহ তিন জিনিস আমার কাছেও বেশি প্রিয় যদি আমি মানুষ হতাম এক নাম্বার পথ কি দেখানো পথ দেখানো নাম্বার দুই জিবরিল আলাই সাল্লাম বলেছেন গরিব এবাদতকারী লোকদেরকে মহাব্বত করা গরিব এবাদতকারী লোকদেরকে কি করা মহাব্বত করা গরিব তবে লোকটা অবাদত করে গরিব অসহায় তবে লোকটা কি করে অবাদত করে একে মহাব্বত করা এটা দ্বিতীয় নাম্বার প্রিয় কাজ আমার নাম্বার তিন সন্তান সন্ততি ওলা গরিব লোকদের সাহায্য করা কথা বুঝতেছেন সন্তান সন্ততিওয়ালা গরিব লোকদেরকে কি করা সাহায্য করা এই জিনিসটাও আমার কাছে খুব বেশি প্রিয় আমাদের সমাজে অনেক গরিব লোক আছে কারো সন্তান কম কারো বেশি ওদেরকে আমরা দান করবো বিশেষ করে যে সমস্ত গরিবের বাল বাচ্চা বেশি আমরা ওদেরকে একটু বেশি সহযোগিতা করব আল্লাহ আলমিন ওই মুহূর্তে জিব্রিল আলাই সাল্লামকে বলেছেন হে জিবরিল তুমি নবীকে বলে দাও যে আল্লাহর কাছেও দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস কর তিনটা জিনিস আল্লাহর কাছে বেশি এক নাম্বার জান মাল আল্লাহর রাস্তায় খরচ করা বলেন জান মাল আল্লাহ রাস্তায় কি করা খরচ করা এটা আল্লাহর কাছে খুব প্রিয় নাম্বার দুই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া বলেন গুনাহের জন্য কি হওয়া অনুতপ্ত হওয়া এটা আল্লাহর কাছে খুব প্রিয়া তকির আল্লাহ কি আয়াত বলেছেন যারা তা করে আল্লাহাক হচ্ছে ওদের বন্ধু যারা তবা করে আল্লাহ হচ্ছেন ওদের কি তবাকারি আল্লাহর কাছে খুব প্রিয় তবা করা মানে লজ্জিত হওয়া তবা করা মানে অনুতপ্ত হওয়া মা আল্লাহর কাছে কি ছোট হওয়া এটা আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য আমার ভাইও শয়তান আমাদেরকে গুণা করায় ঠিক আমরা তবা করি এটা শয়তান চায় না এই গুনার পাশাপাশি যদি আমরা তোবা ঘুরি তখন ছয়দান মুখে কালি লেগে যায় সে বেথায় পড়ে গুণায় করব গুনার পাশাপাশি আমরা তোবা করবো সব সময় আমি প্রায় সময় বলে থাকি ভাইও তার মৃত্যু কখন এসে যায় বলা যায় না আমার বালে খাওয়ার প্রত্যেকে আমি সাবালা হওয়ার প্রত্যেকে কত গুণা আছে আমি করেছি দুনিয়ার কেউ জানা না গোপনে প্রকাশ্যে ছোট গুণা বড় গুণা সেরে কি বেদা আমি করেছি আল্লাহ ছাড়া কেউ জানেন না এই আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে আমরা একবার কি করবো কন তোবা করবো তোবা তোবা গল্প গালবাড়া দিতে থাপ করে দেওয়া তোবা বলেন না তোবা বলা হয় আল্লাহ দেয় আল্লাহ ইয়ারু দেয় আবাদা এমন ভাবে আল্লাহর দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আল্লাহ যে গুণা করেছি এই গুণা আমি আর জীবনে করবো না কথা করেছি। লজ্জিত গুণা আর এক নাম্বার না প্রতিজ্ঞা করা যে আমি আর গুণা করব না নাম্বার দুই কি হওয়া লজ্জিত হওয়া বল নাম্বার দুই কি লজ্জিত হওয়া নাম্বার তিন কোন মানুষের হক যদি আপনার কাছে থেকে থাকে তার হক তাকে বুঝিয়ে দেওয়া অন্যের হক আপনি দুধ দখল করি খাবেন আর যত তোবাই আপনার আল্লাহর দরবার আপনার কোন দোয়া কি হবে না কবুল একবার স্পষ্ট হাদিস আরো যখন হক মারি খেতেছেন আপনি এক হাত আছে দুই হাত আছে একদিগত আছে পাঁচশো টাকা আছে আপনি অস্বীকার করতেছেন আপনার কোন দোয়া কোন তোবা আল্লাহ কবুল করবেন না এই জন্য তোবার পূর্ব শর্ত হচ্ছে বন্দার হক বন্দাকে পুচি দেওয়া এটা বললো তোবার পূর্ব শর্ত এই আমার ভাইরা তো বা করবো আল্লাহর কাছে কোন তো কার কাছে করব। কাছে করবো আল্লাহ আল্লাহ না করুক ভাই আমি আগে লক্ষ্মীপুরা পড়াইতাম আমি নামাজ পড়তে গেছি একটু আগে গেছি অনেক দূর থেকে যাইতাম তো একটা লোক আমার সাথে মোসাফা করছে এগো প্রথম সফর বসছে আলোচনা শুরু করছি দেখলাম ওই লোকটা একটু কাছলুক সুলভ বা সুলোকটা ওখানে চলে গেছে বহু ঘটনা আছে এরকম কার মৃত্যু কখন এসে যায় সব সময় তোবা করে আল্লাহ দরবার প্রস্তুত থাকা দরকার কথা তোবা করে কি আসর সময় আমার মৃত্যু আছে তোবা করবো আল্লাহ যা করেছি মাফ করে দাও সব সময় ভালো মানুষ মৃত্যুর কোন লক্ষণ তার দেহের ভিতরে নাই হঠাৎ খবর আসছে খায় রে কোনায় ফলা অগনি दुनिया मानूष जा कर दलानाम हटात आवाज इसे उमुक मेयर खेले उमुक मेयर दुनिया हटात आवाज इसे नाम एकदिन आवाज आजार नाम एक दिन आवाज आज ইমাম মেন সবাই নামে সুর উঠিবে এই জন্য ভাই আল্লাহর দরবার আমরা কি করি বলেন প্রতি পাঁচত্ব নামাজের পরে তো বা করি আমরা ফারুক রাজি আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা এই জাম সেটা হজরতমর রজিল্লা বলেছেন হে দুনিয়ার মানুষেরা যখন সকালবেলায় পদার্পণ করবে সন্ধ্যার আশা করু না বেলা যখন পদার্পণ করবে তখন সকালবেলার আশা পালা তান্দুরিল মাথা পালা তান্দুরিস সবা সকালবেলার আশা আল্লাহর দরবারে আমরা তোবা आल्लर का तीनटे जिन बसी जी प्रिय मद्बर हल जानमाल आल्ला रास्ते खरच करा नंबर की हवा अनुत हवा आल्लर का सब चाहे प्रियाजा हारे हस्ती बर काूत पुरुषी बजो आदर गहे बहे ना उम्मीदन হার কে গোবি কাহাদ আল্লাহর দরবার সব সময় উন্মুক্ত থাকে কাতেলে হামজা আল্লাহর নবী চাচা হামজার দুল চোখ কেটেছে উভয় কান কেটেছে নাক কেটেছে হাতের আঙ্গুলগুলো কেটে সায়ের আঙ্গুলগুলো কেটে সুতার মধ্যে কেটে গলায় ঝুলিয়েছে সেই ওয়াসি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অতীতের সব গুণ আল্লাপাক মাফ করে দিচ্ছেন কত বড় মাপি চিন্তাটা করে তারপরেও আল্লাহাক মাফ করছেন কিনা বলেন বলেন মাফ করছেন কিনা পাপ করছেন আল্লাহ দরবারে গুপন হয়েছে একটা চকুর পানে ছেড়ে দেন আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ার প্রিয় বস্তু হলো গুণাগারের চোখের পানি গুনাগারের কি চোখের পানি এটা আল্লাহর কাছে সবচাইতে কি বেশি প্রিয় আল্লাহর নবী বলেছেন বন্দা গুণা করতে করতে জমিনের উপর আসমাদের নিচে এই খালি জায়গায় যদি ভর্তি করে আমার দরবারে এসে লজ্জিত হয়ে হাত উঠায় হাত উঠানোর সাথে সাথে আমি তার সব গুণা মাফ করে দিব লজ্জিত হওয়ার আল্লাহামার ডক্টর ইকবাল বলেছেন মায়ো আহলে জমবি আপনি আল্লাহ কি আমার মাফ করবে আল্লাহ কি এত বড় গুণা আমার মাফ করবে তুমি আল্লাহকে কি দুর্বল মনে করেছো যে আল্লাহ বড় গুণা হলে করতে পারে না ছোট গুণা মাফ করতে পারে আমাদের আল্লাহ কি এমন না সব গুণা মাফ করতে পারে সব গুণায় তিনি এই জন্য আমার ভাইরা গুণায়ের জন্য অনুতপ্ত তুল্লুবনী আদমা হত্যা নাম্বার আল্লাহ আল্লাপের কাছে প্রিয় ক্ষুদার্ত অবস্থায় সবর করা কি ক্ষুদার্ত অবস্থায় কি করা সবর করা এটাও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বস্তু আপনার দারিদ্রতার কথা আপনাদের কাছে বলা মানে আল্লাহর নামে শেখাইত করা আল্লাহর নামে অভিযোগ করা আছে হুজুর ফুল বলেছেন যে ব্যক্তিকে আল্লাফাক অবাব দিয়েছেন আর সে অবাব অভিযোগের কথা অন্যের কাছে গিয়ে বলে অন্যের দ্বারে দাঁড়ে গিয়ে বলে। লাম ফাকা তুহু জিন্দিগিতেও তার অবাব অনটন আল্লাহাক দূর করবে না পক্ষান্তরে অমালিবু ফান আর দারিদ্রতার কথা যদি গোপনে আল্লাহকে বলে শুধু আল্লাহ পাক বলেন আমি আজ হোক কাল হোক আমি অবশ্যই তার গরে রিজিক পৌঁছাবো দারিদ্রতার কথা বলবো কার কাছে বলেন আল্লাহর কাছে অভাব অভিযোগের কথা কেউ জিজ্ঞেস করলে একদিন তো শিখে দিছে আপনাদেরকে জিজ্ঞেস করলে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন কেমন আছেন একবার হাসি মুখে ও লোকটাকে বুঝতেও দিবেন না আপনার কোন অবস্থা যাইতেছে এটা বোঝার দরকার নাই কাজিউল হাজাদ মানুষ নাকি আল্লাহ বলেন তো একমাত্র আল্লাহ একজন অবাব অভিযোগের কথা আল্লাহকেই বলবো দুনিয়ার কোন মানুষকে আমরা আমাদের ভাইরে আবার আমি আলোচনা করছি আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার তিনটা জিনিসের মহাব্বত আল্লাপাদ আমার অন্তর ঢেলে দিয়েছেন এক নাম্বার হচ্ছে কি খুশবু ব্যবহার করা বলেন কি ব্যবহার করা আজকে আতর লাগিয়ে আসেন মসজিদে কথা বলেন না কেন খুশবু সেন্ট এটা আল্লাহর নবীর সবচাইতে প্রিয় বস্তু মসজিদে আসার সময় কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমি গায়ে আতর সেন্ট ইত্যাদি লাগিয়ে আসব। দ্বিতীয় নাম্বার আত্মীবন্মিশা আল্লাহ নবীর স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন খুব ভালোবাসতেন দিকে তাকিয়ে থাকা নাম্বার দুই আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা নাম্বার তিন তিনি বলেছেন ইয়ার্লাহ আমার কন্যা আপনার বিবাহে থাকা এটাও আমার কাছে বেশি পছন্দ জাগাল্লাফাগুন মনের আশা পূরণ করছে হজরত খানা খাওয়ানো নাম্বার দুই বস্ত্রহীনকে বস্ত্র দান করা নাম্বার তিন কোরআনে কারি তেলাওয়া হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ তিনটা জিনিস বেশি প্রিয় ছিল এক নাম্বার। মেহমানদার মেহমানের খেদমত করা নাম্বার দুই গরমকালে কালে গরমের দিনে রোজা রাখা আমি যদি আমার কাছেও তিনটা জিনিস খুব পছন্দের হইতো এক নাম্বার গরিব আবাদতকারীকে মহাব্বত করা এক ধরনের গরিব আছে এবাদত করে না কিন্তু যে সমস্ত গরিবেরা এবাদত করে ওদেরকে মহাব্বত করা নাম্বার দুই की से से जान माल रास्त खरच कर नम्बर हवा नम्बर तीन क्षार्थ अवस्था खबर जो कथा गुले আল্লাহ রব্দুল আলম আমাদেরকেও ওরা যে সমস্ত জিনিসগুলোকে ভালোবেসেছেন আমাদেরকেও আল্লাহ পাক ওই সমস্ত জিনিসগুলো ভালোবেসেই উভয় জাহানে ধন্য হওয়ার তভিক দান যারা শুনত পয় নাই সেটা শুনত পায়